সকিমিউমিক সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে যে দেশে যেখানে বসে পৃথিবী বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে বিশ্বনবী মোহাম্মদ সিরাতের এই অনুষ্ঠানে জানাচ্ছি বন্ধুগণ আপনাদের সবাইকে আমরা সবাই মিলে সিরাতবীতে প্রবেশ করতে চাই দরবারে নবীতে নিজেদেরকে আবিষ্কার করতে চাই যদিও আমরা চোদ্দ শত বছর আগে পৃথিবীতে জন্ম নিজেদের নিহমকে দেখতে পারিনি হৃদয় মন জীবন সম্পদ হওয়ার সৌভাগ্য পাইনি কিন্তু বন্ধু তালা আমাদের সামনে তার এর জীবনকে অনুকরণ অনুসরণ করতে আদেশ করে দিয়ে আমাদেরকে বাধ্য করেছেন আমরা যাতে তার জীবনকে জানি তার আদেশ তার নিষেধ তার সমর্থন তার গুণাবলীকে বুঝি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করি আমরা এই ধারাবাহিক বাস্তবতায় রসুলসালাহ আলী হুসাল্লামের পবিত্রতম বংশধারা আলোচনা করেছি বিগত পর্বে যে কেবল ইবনুজ্জাবি হাইন হিসেবে दु जबहर पुत्र हिसाब सेवल इस्मा आलिलम ए आब्दुल्लाजे जबेहर वास्तवत रसुलसें ना बरने इस्माइल आलीम स्त्री प्रथम स्त्री बद दिए द्वित स्त्री जिन्हें पवित्रा भाग्यवती साइदा तार अवता सूत नारी और पुरुष उत्तम पिता माता अमानत संरक्षणकार उत्तम फसल आशा जाए আমরা কি আজ এমনটা করি বন্ধু খেলায় অবহেলায় প্ররোচনায় নিজেরা সব ধ্বংস করে ফেলছে বন্ধুগণ তাই মোহাম্মদ এই পৃথিবীতে জন্ম নিয়েছেন উত্তম বংশ দ্বারায় আমাদের মধ্যেও এমনটা হোক আল্লা তৌফিক দিন আমি বন্ধুগণ স্বাভাবিকভাবে বংশ অন্তত তিনটি অবস্থানকে নিশ্চিত করে হয় তিনটি ধাপকে একত্রিত করে তা পুত্র পিতা এবং দাদা পুত্র পিতা এবং দাদা তিনটি ধাপ একত্রিত করলেই উত্তম বংশধার পরিচয় খুঁজে পাওয়া যায় তেলি দাদার ব্যাপারটা কি জানবো না বন্ধু সাল্লী এই পৃথিবীতে আসলেন যার নাতি হয়ে তার মর্যাদা এবং সম্মান কি তিনি কে ছিলেন এবং তিনি কিভাবে মোহাম্মদুন সাল্ল আলী গুসাল্লামের দাদা হওয়ার মর্যাদা সংরক্ষণ করেছেন জানা উচিত না স্বাভাবিকভাবে সবাই জানি রসুল সাসেমের দাদা তার নাম আব্দুল মুতালিম আব্দুল মুতালিম যিনি আরবের কোরাইজ বংশের গুত্রপতি ছিলেন ধারাবাহিক ঐতিহ্যে মাক্ষাতুল মুকার বিশেষ করে কাবাতুল মুসার্রফার তত্ত্বাবধায়ক ছিলেন আব্দুল মুতালিম আব্দুল মুতালিব একটি নাম একটি বংশীয় নেতার নাম তবে তিনি মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লামের দাদা আর মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লামের জন্মের আগে তার থেকে প্রকাশিত হয়েছে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উত্তরাধিকারের ভিত্তি উত্তরাধিকারের মূল উত্তরাধিকারের ফাউন্ডেশন আর তা কিভাবে তাহলে শুনুন ঐতিহাসিক বর্ণায় প্রমাণিত আব্দুল মুতালিব মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের দাদা হওয়ার জন্য। এবং রসুল সামের দাদার হিসেবে নিজের ঐতিহ্য এবং সমৃদ্ধি আর উত্তরাধিকারকে রসুল পর্যন্ত পৌঁছে দিতে অনবদ্য অভূতপূর্ব যে কাজগুলো করেছেন এর একটি হল জমজম খুব পুনরুদ্ধার আল্লাহ সুফায় ইব্রাহিম আলী হিসাল্লামের অসজ্জাত মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামের পূর্বপুরুষ ইসমাঈল আলিহাল্লাম এবং তারি মা হাজার এই দুজনকে রব্বুল আলমিনে তাদের পানির নিশ্চিত বুদবুত করে বেরিয়ে আসা পানির অবিনিসেষ ধারা নিজের নিয়ামত হিসেবে প্রদান করে রব্বুল আলমিন যখন নিজ অনুগ্রহে হাজারা আলী হাসালাম এবং তার পুত্র ইসমাইল আলী হিসালাম এ দুজনের ঘরের প্রতিবেশী স্বীকৃতি হিসেবে ধারা প্রদান করলেন তখন ধারাবাহিকভাবে এটা চলে আসছিল একেবারে মাক্ষাতুল মোকার বসবাসকারী ইসমাইল আলী বংশধরদের বাস্তবতায় কিন্তু যখন বনজুরহাম গুত্র সময়ের বিবর্তনে নির্যাতিত আর মজলুম হয়ে বনজুরহাম গুত্র যখন মাক্ষাতুল মোকার চলে গিয়েছিল তখন তারা জমজম খুপে একটি তলোয়ার অনেকগুলো অলঙ্কার এবং দুটি স্বর্ণের হরিণসহ মাটি চাপা দিয়ে গিয়েছিল কারণ তারা ছিল জমজমখপ সহ কাবার সংরক্ষক কিন্তু নির্যাতিত হয়ে তারা যখন চলে যেতে বাধ্য হলো তখন জমজম খুবকে মাটি চাপা দিয়ে এর ভিতরে ফেলে গেল ঐতিহাসিক হিসেবে পাওয়া পাওয়া তলোয়ার দুটি এবং অলঙ্কা হারিয়ে গেল জমজম মাটির নিচে অনেকদিন নাই জমজম খো মধ্যে আব্দুল মুতালিফ স্বপ্নে দেখলেন তাকে আদেশ করা হচ্ছে জমজম খুব খনন করতে এবং জমজম খুব কোন জায়গায় তাও স্বপ্নে তাকে নিশ্চিত করে দেখিয়ে দেয়া হলো স্বপ্ন দেখলেন আব্দুল মুগ্রত হলেন ঘুম থেকে সকাল বেলা নিজেই খনন করতে শুরু করলেন জমজম খুব পেয়ে গেলেন সত্য স্বপ্নের বাস্তবতায় মোহাম্মদ সোল্ল আলী ওসাল্লামের দাদা হওয়ার ঐতিহ্য সংরক্ষণের মর্যাদায় জমজম খুব পেলেন তিনি স্বর্ণের তলোয়ার পেলেন স্বর্ণের অলঙ্কার পেলেন স্বর্ণের দুটি হরি তিনি ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তিনি ওই স্বর্ণের তলোয়ার দিয়ে কাবার দরোয়াজা লাগালেন এবং কাবার দরওয়াজার গায়ে স্বর্ণের দুটি হরিণ লাগিয়ে দিলেন আর হাঁ জমজম কুপে পাওয়া অলঙ্কারগুলো রাখলেন আর এর থেকে পানির অবিনিশেষ ধারা ফলগু ধারা বের হতে লাগলো যখন আবদুল মুতালিব খনন করলেন জমজম কুপ তখন কোরআজদের অন্যান্য গুত্ররাও চাইল খনন কাজে শরিক হতে তিনি বললেন না আমি আদিষ্ট হয়েছি ঐতিহাসিকভাবে প্রমাণিত কোরআজদের অন্য গুত্রগুলো তখন তার খনন কাজে বাধা দিয়ে অন্য কিছু করার জন্যে জ্যোতিষী নারীর কাছে যাচ্ছিল কিন্তু প্রতিমধ্যে তারা বিভিন্ন ধরনের অলৌকিক বিষয় দেখে স্তব্ধ হয়ে যায় এবং একাই আব্দুল মুতালিব জমজম খনন করেন এবং জমজম খন করে রবুল আলমিনের নামত হিসেবে হিসেবে পাওয়া এই পানি হাজিদের পান করার ব্যবস্থা করলেন আর ওই সময় থেকেই পানি পান দায়িত্ব থেকে বংশে এবং তারাই ধারাবাহিকভাবে করলেন বন্ধুক আজও জমজম পৃথিবীর লক্ষ কোটি কোটি উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলী সহ সকল মানবের জন্য। রস হসমের ভাষায় শিফা ক্ষুদায় খাদ্য এবং সরাসরি আপনার আমার বংশধারাটা আমানত সংরক্ষিত থাকবে আর এই আমানতকে পৌঁছে দেব বংশধরদের এক এক ধারাবাহিকতায় পৃথিবীকে উত্তম সন্তান উপহার দেওয়ার মাধ্যমে দরবারে নোভাব বড় মোহাম্মদ রসুল্লাহ সিরাতের বড় শিক্ষা বন্ধুগণ জমজম কুপের পুনরুদ্ধার জমজমের পানি হাজিদের পান করানো আব্দুল মুহম্মদ সাল্ল আলী ওসাল্লামের দাদার ঐতিহ্য সংরক্ষণের বাস্তবতা বন্ধুগণ আমরা এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি তবে এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন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 पुन सम्प्रचार सकाल साढ़े दस टायबीजाम जे व्यक्ति अन्न के कल्याण दिखे आहवान कर पालनकार तबलकारी नेक कमापे मानुष के अकल्याण दिखे आहवान जाना तरह अनुरूप पापे जे तरह अमल कर तबलकार पप कमाना से ही मुस्लिम चतुर्थ खंड एल अध हादिर संख्या छ हज़ार चार सौ सत्तर মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে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 ছিল রাসুল্লাহ আসসালাম আলাইকুম ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম মোহাম্মদ আলিহী ওসাল্লাম যে দাদার নাতি হিসেবে জন্ম নিয়েছেন যে দাদা রসুল সাল্লু তালা আলিউসাল পর্যন্ত তার ঐতিহ্যের আমানতকে পৌঁছে দিয়েছেন তিনি জমজম খুব পুনরুদ্ধার করেছিলেন আর তাহলে এইভাবে হাজার আলী হাসালাম এবং তার পুত্র ইসমাইল আলী হাসালাম এই দুজনের রব্বুল আলমিনের ঘরের প্রতিবেশিত্বের নামতের স্বীকৃতি হিসেবে অনন্তের জন্যে আল্লাহর শেয়ার হিসেবে জমজম খুব পানির অফুরান ফুলগু ধারা প্রদান করলেন তখন ধারাবাহিকভাবে এটা চলে আসছিল একেবারে মাক্ষাতুল মুকাররামায় বসবাসকারী ইসমাইল আলী হুসেনের বংশধরদের বাস্তবতায় কিন্তু যখন বনজুরহাম গুত্র সময়ের বিবর্তনে নির্যাতিত আর মজলুম হয়ে বনজুরহাম গুত্র যখন মাক্ষাতুল মোকাররমা থেকে চলে গিয়েছিল তখন তারা জমজম খুপে একটি তলোয়ার অনেকগুলো অলঙ্কার এবং দুটি স্বর্ণের হরিণ সহ মাটি চাপা দিয়ে গিয়েছিল কারণ তারা ছিল জমজম খুব সহ কাবার সংরক্ষক কিন্তু নির্যাতিত হয়ে তারা যখন চলে যেতে বাধ্য হলো তখন জমজম খুবকে মাটি চাপা দিয়ে গেল এর ভিতরে ফেলে গেল ঐতিহাসিক উত্তরাধিকার হিসেবে পাওয়া তলোয়ার পাওয়া স্বর্ণের দুটি হরিণ এবং অলঙ্কার হারিয়ে গেল জমজম মাটির নিচে অনেকদিন নাই জমজমখো এরই মধ্যে আব্দুল মুতালিব স্বপ্নে দেখলেন তাকে আদেশ করা হচ্ছে জমজম খুব খনন করতে এবং জমজম খুব কোন জায়গায় তাও স্বপ্নে তাকে নিশ্চিত করে দেখিয়ে দেয়া হলো স্বপ্ন দেখলেন আব্দুল মুতালিব জাগ্রত হলেন ঘুম থেকে সকালবেলা নিজেই খনন করতে শুরু করলেন জমজম জমঝমখো পেয়ে গেলেন সত্য স্বপ্নের বাস্তবতায় মোহাম্মদ সোল্ল আলীউসাল্লামের দাদা হওয়ার ঐতিহ্য সংরক্ষণের মর্যাদায় জমজম খুব পেলেন তিনি স্বর্ণের তলোয়ার পেলেন স্বর্ণের অলঙ্কার পেলেন স্বর্ণের দুটি হরি তিনি ঐতিহাসিক ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তিনি ওই স্বর্ণের তলোয়ার দিয়ে কাবার দরওয়াজা লাগালেন এবং কাবার দরওয়াজার গায়ে স্বর্ণের দুটি হরিণ লাগিয়ে দিলেন আর হাঁ জমজম কূপে পাওয়া অলঙ্কার গুলো রাখলেন আর এর থেকে পানির অবিনিসেষ ধারা ফলগু ধারা বের হতে লাগলো যখন আব্দুল মুতালেব খনন করলেন জমজম জমজমকূপ তখন কোরআজদের অন্যান্য গুত্ররাও চাইল খনন কাজে শরিক হতে তিনি বললেন না আমি আদিষ্ট হয়েছি ঐতিহাসিকভাবে প্রমাণিত কোরআজদের অন্য গুত্রগুলো তখন তার খনন কাজে বাঁধা দিয়ে অন্য কিছু করার জন্যে জ্যোতিষী নারীর কাছে যাচ্ছিল कितमदे ता विभिन्न धरण अलौकिक विषय देखे स्तब्धा जाएँ एक अब्दुल मुतलिब जमजम खनन करें जमजम खनन कर रब्बुल आलमीन नाम हिसेबे शेर हिसेबी पवा पानी हाजीर पान करार व्यवस्था करल और जमजमेर पानी पान करान दायित्व आब्दुल मुतालिबर वंशेब ताराई धारावाक कर ल বন্ধুক আজও জমজম পৃথিবীর লক্ষ কোটি কোটি উম সহ সকল মানবের জন্য সরাসরি জান্নার থেকে আমাদের মধ্যে যদি কেউ এমন থেকে তাকে জমজম পান করতে পারিনি বন্ধু আল্লাহ তৌফিক দিন আমিন কিন্তু জমজম পান করব বটে এই প্রত্যয়ে যে আপনার আমার বংশধারাটা আমানত সংরক্ষিত থাকবে আর এই আমানতকে পৌঁছে দেব বংশধরদের এক এক ধারাবাহিকতায় পৃথিবীকে উত্তম সন্তান উপহার দেওয়ার মাধ্যমে দরবারে নবির মোহাম্মদুর রসুল্লাহ সিরাতের বড় শিক্ষা বন্ধুগণ জমজম কুপের পুনরুদ্ধার জমজমের পানি হাজিদের পান করানো আবদুল মুতালেবের মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লামের দাদার ঐতিহ্য সংরক্ষণের বাস্তবতা দুই নম্বর আব্দুল মুতালিব কাবাগরের তত্ত্বাবধায়ক ছিলেন আর কাবাগরের তত্ত্বাবধায়ক হিসেবে তিনি আরবি সবার কাছে সম্মানিত শ্রদ্ধেয় মর্যাদার পাত্র ছিলেন তাকে কেউ অমর্যাদাকর কোনো কাজ করতে কখনো দেখেনি নিজের অভ্যাস চরিত্র আখ্লাক ব্যবহার লেনদেন সব তিনি ছিলেন মানুষের কাছে প্রবাদ ব্রহ্মপুরুষ কাবাতুল মুশার্রাফার তত্ত্বাবধায়ক মানব আর দানবের আল্লাহ সুফা তাল ইবাদতের সেন্টার কেন্দ্রবিন্দু আর তিন নম্বর কাবাগর হুদাল্ল আলমিন জগৎ সমূহের জন্য হুদা যে কাবাগরের নিজে বলেছেন তিনটি গুণ ওই কাবাগরের বলেছেন যে কেউ আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হতে পারে না পাঁচটি গুণ যাদের রয়েছে তারাই কেবল এক নম্বর আল্লাহর প্রতি ইমান যে আনে দুই নম্বর পরকালে যে ইমান আনে তিন নম্বর যে সালাত কয়েম করে চার নাম্বার যে জাকাত আদায় করে পাঁচ নম্বর আল্লাহ আচ্ছা আর কাউকে ভয় করে না আপনার কেবল টাকার গরমের কারণে হালাল হারামের বাস বিচার নেই টাকার গরমের কারণে আমি মসজিদের অথবা নেতা হওয়ার কারণে আমি অমুক আর আমার মধ্যে পাঁচটি গুণ নাই তাহলে বন্ধু যেন রাখা উচিত ধ্বংস হল্লাহর ঘরের তত্ত্বাবধানের সাথে জড়িত থাকতে হলে পাঁচটি গুণ থাকতেই হবে আনামিন ছাড়া কাউকে ভয় করতেন না কাবার তত্ত্বাবধায়নকারী ছিলেন আর তারই তারি নাতি হয়ে পৃথিবীতে তারপর বন্ধু মোহাম্মদ সাল্ল আদিম যার নাতি হিসেবে জন্ম নেন দেখুন কাবার তত্ত্বাবধান করতে গিয়ে তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননি এটারও প্রমাণ এমন কি কাবাগর রবীন্দ্র আল্লাহ ঘর এটার হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে তিনি দিয়েছেন রবীন্দ্র কবুল করেছে। দেখুন রসুদ হাসানের জন্মের মাত্র চল্লিশ দিন আগে ইয়মানের তৎকালীন বাদশাহ আব্বরহা আল হাবাসি সকল আরবদের কাবাগর থেকে বিমুখ করে নিজের রাজধানী সানাহাতে একটি ইবাদতের কেন্দ্র আবিষ্কার করেছিল নির্মাণ করেছিল কিন্তু লোকজন যখন কেউ যাচ্ছে না সে কাবাগর ধ্বংস করার জন্য বিশাল হস্তির বাহিনী নিয়ে আসলো মক্কার উপকণ্ঠে বিশাল হাতির বাহিনী নিয়ে সে অবস্থান করলো ত্রাসের রাজত্ব কায়েমের জন্য লুটতরাজ করলো তার সৈন্যরা কি আব্দুল মুতালিবের উটো তারা অপহরণ করলো চুরি করলো ভয় দেখানোর জন্য নিয়ে গেলো আব্দুল মুতালিব কাবার তত্ত্বাবধায়ক আব্রাহা তাকে ডাকলেন আরই ই পাপিষ্ট আব্রাহার ডাকে নির্ভয়ে আল্লাহর ভয় আল্লাহ কাউকে ভয় করে গেলেন তিনি তাকে দেখে আব্রাহা অভিভূত হয়ে পাশেই আরেকটি আসনে বসাতে গেলে সমান সমান হয়ে যায় তাই না বসিয়ে একই সাথে একসাথে বিছানায় বসল আব্দুল মুতালেম নিষ্কুণ্ঠ ভাবনা চিন্তাহীন ভাবে আব্রাহার কাছে বললেন আমি উটের মালিক আমার উঠে দাও কাবার জন্য কিছু বলবা মালিক আর আমি উটের দাওকার সর্বসাধারণ মানুষেরা যখন ভয়ে পালিয়ে ছিল। বিশাল হস্তিবাহিনীর প্রতিরোধ করার ক্ষমতা নাই বলে ভয়ে আর ত্রাসে আব্দুল মুতালি ভয় করেননি তিনি বরং আব্রাহাকে স্তব্ধ করে দেওয়ার জড়িয়ে দোয়া করলেন হে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো আমি উটের মালিক আমার উট নিয়ে এসেছি অবাস আল্লাহ আব্দুল মুতালেবের এই দোয়া শুনলেন এবং পৃথিবীর ইতিহাসে মানবতার ইতিহাসে এক অনুবদ্ধ দলিল হিসেবে তা কর জন্য তুলে ধরেছেন করিম একশো পাঁচ নাম্বার সৌরা শায়স্তা করলেন এমনভাবে বিশাল হাতির বাহিনীকে যা আজও পর্যন্ত বিষয় মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী ওয়াদিয়ে মহাসারে যখন ছোট ছোট পাখির ঝাঁকের বয়া আনা রূপান্তরিত রেজিস্ট্রিকৃত সিজিল পাথর ছোট ছোট পাথরে চর্বিত বুসির মতো যখন হয়ে গেল বিশাল হস্তি বাহিনী সারা আরবে ছড়িয়ে পড়ল আব্দুল মুতালিম এমন বংশ এমন শরীফ এমন মানুষ যার তো আল্লাহ শোনেন আল্লাহ নিজে যার পক্ষে প্রতিরক্ষা করেছেন সুতরাং বন্ধু মোহাম্মদ সাল্লা জন্মের মাত্র ৪০ দিন আগে আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হওয়ার মাধ্যমে আব্দুল মুত্তালিব এবং তার বংশের মর্যাদা সর্বত্র প্রস্ফুটিত হয়ে ওঠে শুধু তাই না আব্দুল মুত্তালিব, হাজিদের পানি পান জমজমের সংরক্ষক কাবার সংরক্ষক জমজম খুফের খননকারী টি কেমনি ভাবে আরবের তৎকালীন সমাজে অন্ধকার সমাজেও পবিত্র প্রবাদ পুরুষের মতো ছিলেন আর তাই তার নাতি হিসেবে জন্ম নিয়েছেন মুহাম্মাদুন সাল্ল আলী হোসাল্লাম বন্ধু চিন্তা করুন আপনি আমি জারিন কামটা হারাম চালচলন প্রশ্নবিদ্ধ চরিত্র নামক মহাপবিত্র ন্যামত নাই তাদের থেকে কেমন করে ভালো মানুষ হতে পারে আল্লাহ হেদায়ত না সিভ করুন আমি অপরদিকে এখনো যদি দরবারে নবীর এই শিক্ষা রসুলসামের জন্মের পূর্ববর্তী বংশীয় উত্তরাধিকারকে জেনে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দাও তোমার হাবিবের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের উত্তরাধিকারকে নিজের বংশকে সংরক্ষণ করে মোহাম্মদ সিরাতের শিক্ষা থেকে বাস্তব জ্ঞান অর্জন করে আমরাও পৃথিবীটাকে জান্নাতি পরিণত করতে আগায় আসি রব আলমিন আমাদের সকলকে তৌফিক দিন আমিন সসালামুক <SASSICAL>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 কোরআন কাহিনী প্রতি বুধবার রাত আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but main aim should be to spend the message for last month. To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekhun, career guidance. Pratiravivaar, Rajshadha, Shadhae, Aapunha, Shamprachar. Shokal, Shadhae, No Tae, Bangla Deshe. Peace TV, Bangla ঈদ আলো আল্লাহ সুবহান তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন করেছে সুন্নাতের 바탕 তোমরা নারীদের সব সয়ে প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীর মর্যাদা দেয় না জাফর বিন রাজাক বিন ইউসুফ হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলবর হোসেন आलम। मान दिए चलम संसर्गे बुधवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगे पीस टी बांगलाय